মাহমুদ ইবনু রাবি আনসারী রাজেলাহ তাল্লান্ন বর্ণিত যে ইতবান ইবনু মালিক রাজে আলাহ তাল্লাহ যিনি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আনসার আনসারগণের অন্যতম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট হাজির হয়ে আরজ করলেন যে হে আল্লাহ রসুল আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের বাসস্থানের মধ্যবর্তী নিম্নভূমিতে পানি জমে যাওয়াতে তা পার হয়ে তাদের মসজিদে পৌঁছতে এবং তাদেরকে নিয়ে সালাত আদায় করতে সমর্থ হই না আর হে আল্লাহ রসুল আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে এসে কোনো এক স্থানে সালাত আদায় করেন এবং আমি সেই স্থানকে সালাতের জন্য নির্দিষ্ট করে নিই রাবি বলেন তাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইনশাআল্লাহ অচিরেই আমি তা করবো ইতবান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন পরদিন সূর্যোদয়ের পর আল্লাহ রসুল সাল্লাহ্লাম ও আবু বকর রাজিয়াল্লাহু তাল্লাহ্ন আমার ঘরে তাশ্রী পানেন আল্লাহ রসুল সাল্লা আল্লাম ভেতরে প্রবেশ করতে চাইলে আমি তাকে অনুমতি দিলাম ঘরে প্রবেশ করে তিনি না বসেই জিজ্ঞাসা করলেন তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ করো তিনি বলেন আমি তাকে ঘরের এক প্রান্তের দিকে ইঙ্গিত করলাম অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন এবং তাকবীর বললেন তখন আমরাও দাঁড়ালাম এবং কাতার বন্দি হলাম তিনি দুরাকাত সালাত আদায় করলেন অতপর সালাম ফিরালেন তিনি অর্থাৎ ইদবান বলেন আমরা তাকে কিছুক্ষণের জন্য বসালাম এবং তার জন্য তৈরি খাজিরা নামক খাবার যা ছোট ছোট গোষ্ঠীর টুকরা বা কিমা পানিদ্বারে সেদ্ধ করার পর সেটাতে আশা আটা মিশিয়ে রান্না করা হয়ে থাকে তার সামনে পেশ করলাম রাবি বলেন এ সময় মহল্লার কিছু লোক ঘরে ভিড় জমালেন তখন উপস্থিত লোকদের মধ্য হতে এক ব্যক্তি বলে উঠলেন মালিক ইবনু দুঃখাইসীন কোথায় অথবা বললেন ইবনু দুঃখুন কোথায় তখন তাদের একজন জবাব দিলেন সে মুনাফিক সে মহান আল্লাহ ও আল্লাহ রাসুলকে ভালোবাসে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এরূপ বলো না তুমি কি দেখছো না যে সে আল্লাহর সন্তোষ লাভের জন্য লাহি ইাল্লাহ বলেছে তখন সে ব্যক্তি বললেন আল্লাহ ও তো রাসুলই ভালো জানেন আমরা তো তার সম্পর্ক ও নশিহাত কামনা মুনাফিকের সাথেই দেখি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন, আল্লাহ তাল্লাহ তো এমন ব্যক্তির প্রতি যাহার হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লাহ ইাল্লাহ বলে রাবি ইবনু শিহাব রহমতুল্লা আলাহি বলেন অতপর আমি মাহমুদ ইবনু রাবি রাদ আল্লাহ তাল্লাহু এর হাদিস সম্পর্কে হুসাইন ইবনু মুহম্মদ আনসারি রহমতুল্লা আলাহিকে জিজ্ঞেস করলাম তিনি বানু সালিম গোত্র একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তিনি এ হাদিসের সমর্থন করলেন